শাইখ আহমদ মুসা জিবরীর তাওহীদ সিরিজের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সওজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া স-সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আম্মা বা'দ। আমরা দাওয়া দেওয়ার সময় দয়া ও হিকমা অবলম্বন এবং দাওয়ার মূলনীতি ও সারকথা বিষয়ক দীর্ঘ আলোচনা করেছি এবার আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটিকে আগেরকার আলোচনার বিপরীত মনে হতে পারে আপনাদের কাছে কিন্তু আসলে এটা সেই একই আলোচনার ধারাবাহিকতা দাওয়া একদিকে যেমন কোমল ও হিকমাপূর্ণ হতে হয় একইভাবে হিকমার কারণেই কখনো কখনো একজন দায়ীর আচরণে কঠোরতা প্রকাশ পায় দাওয়ার খাতিরে কখনো কখনো কঠোরতা অবলম্বনের দরকার পড়ে যা অস্বীকার করার কোনো উপায় নেই দাওয়ার ক্ষেত্রে হেকমা অনুসরণ এবং নম্রতা ও সর্বোত্তম আচরণ অবলম্বনে আমরা যেসব উদাহরণ এনেছি এগুলোর বেশিরভাগ থেকেই এবং অন্যান্য আরও উদাহরণ থেকে প্রমাণ পাওয়া যায় যে দাওয়ার ক্ষেত্রে অনেক সময় কঠোরতাও অবলম্বন করতে হয় হ্যাঁ এটি ব্যতিক্রম তবে যেখানে যেখানে কঠোরতা প্রয়োজন ক্ষেত্রে কঠোরতা আরোপ দাওয়ারই একটি বৈশিষ্ট্য সেই কাহিনীতে আমরা ৪৪ নাম্বার আয়াতে বলা হয়েছে এবং তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহকে ভয় করবে আমি তো মনে করি তুমি নিশ্চয়ই জাদুগ্রস্ত ফিরেউন মুসা আলাই সাথে হাসি ছাট্টা ও বিদ্রুপ করতে লাগলো মুসা আলাইসালাম তখন কি বললেন আল্লাহ তাকে বলেছিলেন ফাকু আ তোমরা তার সাথে নম্র কথা বলবে হেকমা অবলম্বন করার কথা বলা হয়েছিলেন এবং হে ফির আমি তো দেখছি তুমি ধ্বংস হয়ে গেছ সমস্ত কল্যাণ থেকে দূরে সরে গেছো তুমি সুরা আল ইসরাতে এই আয়াতগুলো আপনারা পাবেন এখানে মজবুরা অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত ও অভিশপ্ত ইবনু আব্বাস রাজিউল্লাহআ আনহুমা বলেন মাজবুরা অর্থ অভিশপ্ত মালাউন মুাম ফিরাউনকে বলছেন তুমি অভিশপ্ত এটাই ইবনু আব্বাসের মত অন্যান্য মুফাসির মতে মাজবুরা মানে ধ্বংসপ্রাপ্ত কিংবা শাস্তিপ্রাপ্ত অর্থাৎ তুমি ধ্বংসপ্রাপ্ত কিংবা শাস্তিপ্রাপ্ত হতে যাচ্ছ যেমন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন মজবুরা মানে ধ্বংসপ্রাপ্ত আলফার মতে মজবুরা মানে তার মাঝে ভালো কোনো কিছুই আর নেই হ্যাঁ আল্লাহ তাকে ফিরে আউনের প্রতি বলেছিলেন তবে এর আরো একটি দিক আছে যা অস্বীকার করা যাবে না দাওয়ার ক্ষেত্রে সাধারণ অ্যাপ্রোচ হলো কোমলতার অধিকাংশ ক্ষেত্রেই এটাই হয়ে থাকে তবে ব্যতিক্রম হলেও দাওয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন ইসলামেরই অংশ একমাত্র বিভ্রান্ত মডার্নিস্ট ও তাদের অনুসারীরাাই একে অস্বীকার করবে অধিকাংশ ক্ষেত্রেই দাওয়াতে নম্রতা অবলম্বন করা হয় দাওয়ার মূল ভিত্তি ও মূল নীতি হচ্ছে নম্রতা এবং সবার কাছে সর্বোত্তম উপায় একে পৌঁছে দেয়া তবে দাওয়ার মাঝে অন্তর্ভুক্ত রয়েছে। আপনাদের কাছে ফিরে ও মূসার ঘটনা আছে নমরুদ এবং ইব্রাহিম আলাহি সাল্লা ঘটনা আছে দুই বাগান বিশিষ্ট ব্যক্তি এবং তার ভাইয়ের ঘটনা আছে এবং কারুনের ঘটনাও আছে কোরআন ও হাদিস জুড়ে এমন অসংখ্য ঘটনা আছে কিছু কিছু ঘটনাতে আগা গোড়া উদারতা আবার কোনটাতে কঠোরতা প্রকাশ পেয়েছে আবার কোথাও কোথাও উদারতা ও কঠোরতা উভয়ের সংমিশ্রণ ঘটেছে যেমন শুরুতে তারা সাথে অবলম্বন করেছিলেন। কিন্তু পরিশেষে মুসা আলাই ইসালাম ফিরাউনকে উদ্দেশ্য করে বলেন এবং হি ফেরাউন আমি তো দেখছি তুমি ধ্বংস হয়ে গেছ সমস্ত কল্যাণ থেকে তুমি দূরে সরে গেছো তিনি কেন এ কথা বলেছিলেন আসলে হিকমা মানেই উদারতা নয় উদারতা দেওয়ার মূল অধিকাংশ ক্ষেত্রে এটাই নিয়ম কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটি করা যে ব্যক্তি শাহাদাতে অর্থাৎ এটিতে বিশ্বাস করে না সে একজন কাফির কাফির মানে কাফির আমি জানি না এটা নিয়ে সবার এত সমস্যা কেন কয়েক দশক ধরে আমি এটা বোঝার চেষ্টা করছি কিন্তু আমি এখনো বুঝতে পারি না কাফিরকে কাফির বলতে সমস্যা কোথায় তারা তো আমাদেরকে কাফির বলে আল্লাহর পুত্র আপনি যদি কথা বিশ্বাস না করেন তবে তাদের কাছে আপনি কাফির কাফির মানি অবিশ্বাসী তাহলে কাউকে কাফির বলতে সমস্যা কোথায় আসলেই আমি তা জানি না সমস্ত মানুষ ও জিন মুমিন ও কাফির এই দুই ভাগে বিভক্ত অথচ উম্মার বিভ্রান্ত মুনাফিকরা সম্পূর্ণ ভিন্ন কথা প্রচার করে বাড়াচ্ছে। আল্লাহ ওয়া বেড়াচ্ছে আল্লাহাবুনের দুই নম্বর আয়াতে বলেন কাফির তিনি তোমাদের সৃষ্টি করেছেন তারপর তোমাদের মাঝে কেউ হয় কাফির আর কেউ হয় মুকমিন সুতরাং এই দুটো শ্রেণী দুটো শ্রেণী এখানে মুকমিন ও কাফির এখানে তৃতীয় বলে কোনো কিছুই নেই যখনই কেউ আপনাকে তৃতীয় কোনো কিছুর কথা বলবে আপনি ধরে নেবেন সে হয় কোনো মূর্খ জাহিল নয়তো তার আকিদাতে ত্রুটি আছে অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয়টাই হয়ে থাকে হ্যাঁ অবিশ্বাসীরা কাফির কিন্তু তাই বলে কখনো দাওয়া দেওয়ার সময় আপনি কোনো খ্রিস্টান বা ইহুদিকে বলতে যাবেন না তুমি তো কাফির তুমি তো অবিশ্বাসী আপনি তাকে গিয়ে বলবেন না তুমি ইসলামে বিশ্বাস করো না তুমি অবিশ্বাসী তুমি কাফির না আপনি এভাবে বলতে পারেন না আপনি বলবেন না এই কাফির এখানে আসো আমি তোমাকে ইসলাম শেখাব আপনি এগুলো করতে পারেন না এটা দেওয়ার সঠিক পদ্ধতি না হ্যাঁ সে কাফির কিন্তু এভাবে তো দাওয়া দেয়া হয় না তার কাফির হবার বিষয়টি নিয়ে তার সাথে তর্কে আপনি জড়াবেন না কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সে কাফির সে যে কাফির এটা দাওয়া দেওয়ার সময় তাকে বলতে যাবেন না আর তাকে এটা বলার কোনো দরকারও নেই বিদায়তের ব্যাপারে উদ্ধত ও একগুয়ে তারা স্বর্বে বিদায়াতের দিকে মানুষদের দাওয়া দিয়ে বেড়ায় যখন কেউ এমন স্তরে পৌঁছে যখন সে নিরত করে না সেক্ষেত্রে তার সাথে কঠোর হওয়া যেতে পারে এদের মাঝে বহু সংখ্যক আছে যারা আল্লাহর শত্রুদের খুশি করার জন্য বর্তমান ও পূর্বসরী নেকর ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর বান্দাদের ব্যাপারে লাগামহীন কথাবার্তা বলে সুতরাং এই ঘটনাগুলো পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটিকে আলাদা আলাদা করে খতিয়ে দেখা উচিত হ্যাঁ বিদায়াতিদের সাথেও কঠোর হওয়া যাবে তবে তা অবশ্যই অবস্থা ও প্রেক্ষাপট নির্ভর কেউ যদি শিখতে চায় আয়াত হাদিস ও কথা মেনে তবে তার সাথে কঠোরতার কি কারণ থাকতে পারে এ ধরনের প্রত্যেকটি পরিস্থিতি নিয়ে একজন দায়ীর পড়াশোনা করা প্রয়োজন খুঁটিনাটি জানা প্রয়োজন আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন যে কখন কখন কঠোর হওয়া যাবে আর কখন কখন উদার হওয়া যাবে তবে ভুলে গেলে চলবে না দুটোই কিন্তু ইসলামে আছে কঠোরতা ও নম্রতা দুটোই ইসলামে আছে তবে মূল হচ্ছে নম্রতা এই কথাগুলো বলার উদ্দেশ্য একটি প্রাথমিক রূপরেখা দেয়া আমার কথার উদ্দেশ্য হচ্ছে দাওয়ার ক্ষেত্রে আমাদের সাধারণ অবস্থান হবে কোমলতার কেবল কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে কঠোর হবার প্রয়োজন হবে কিন্তু তাই বলে ভালো কাজে উৎসাহ ও মন্দকে প্রতিহত করার জন্য কঠোরতা অবলম্বনকে কখনো অস্বীকার করা যাবে না দাওয়ার ক্ষেত্রে নরমপন্থা অনুসরণের দলিল হিসেবে লোকে ফিরেউনের কাহিনীর পাশাপাশি নুহ আলাইসালামের ঘটনা উল্লেখ করে এটি তারা আপনাকে বলবে যেবল দাওয়া আর দাওয়া আর দাওয়াই দিয়ে যেতে হবে আল্লাহ সুবাহ আমি নূকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন তিনি তাদের মাঝে পঞ্চাশ কম এক হাজার বছর অর্থাৎ ছাডে নয়শ বছর থেকে ছিলেন তিনি অবলম্বন করেছিলেন কিন্তু আর হে আমার জাতি আমি তো এজন্য তোমাদের আমি দেখছি তোমরা এক নির্বোধ সম্প্রদায় নূ আলাইসালাম তার কাউকে বিনয়ের সাথে কথা বলেছেন কিন্তু এই আয়াতের শেষ অংশটুকু দেখুন তিনি সাড়ে নয়শো বছর দাওয়া দিয়েছেন কিন্তু তার অন্য দিক ভুলে গেলে চলবে না তার কাউম যখন বিশ্বাসীদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে ক্রমাগত চাপ প্রয়োগ করছিল তখন তিনি তাদেরকে নির্বোধ সম্প্রদায় বলে সম্বোধন করলেন নিশ্চয়ই তারা তাদের পালন কর্তার সাথে সাক্ষাৎ করবে উপরন্তু আমি দেখছি তোমরা এক নির্বোধ সম্প্রদায় তিনি তার কাউমকে নির্বোধ সম্প্রদায় বললেন এটা খুব কঠোর ও কর্কট শব্দ বছর দয়া ও নম্রতার সাথে দাওয়া দিয়েছিলেন কিন্তু এক পর্যায়ে তিনি তাদেরকে নির্বোধ সম্প্রদায় বললেন ইব্রাহিম আলাইসাল্লাম ও তার কাউম ও তার বাবার প্রতি অত্যন্ত সদয় আচরণ করেছিলেন তিনি তাঁর বাবাকে বলেছিলেন রহমান হে আমার পিতা শৈতানের ইবাদত করবেন না ৪৪ ও ৪৫ নাম্বার আয়াত বাবাকে ইয়া আবাতি বলে ডাকা অত্যন্ত মিষ্টি একটি ডাক খুবই সুন্দর একটি ডাক এই ডাকের মাঝে বাবার প্রতি আবেগ বিনয় ও শ্রদ্ধা বোধের প্রকাশ ঘটে তিনি তার বাবার প্রতি সদয় ছিলেন দাওয়া দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বছরের পর বছর দাওয়া প্রদানের সবচেয়ে উত্তম ও কোমল উপায় অবলম্বন করেছিলেন কিন্তু একসময় তিনি তার কমের উদ্দেশ্যে বললেন ওয়ালিমা ধিক তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তাদেরকে তবে কি তোমরা বুঝবে না দুটো কিরাতে উফ এসেছে প্রথমটি হল উফ হিসেবে অর্থাৎ উভয় যার মানে হল অপছন্দ ও ঘৃণা উফফিল লাকুম উফ এটা আমি ঘৃণা করি লাকুম আমি তোমাদেরকে ঘৃণা করি এফতিকর মানে আমি তোমাদেরকে ঘৃণা ভরে ত্যাগ করছি দাওয়ার এত বছর পর একটা পর্যায়ে গিয়ে তিনি কঠোরতা শুরু করেন তিনি বলেন ধিক তোমাদের উপর বাংলায় এর অনুবাদ করা হয়েছে ধিক কিন্তু আরবিতে উফ বলা মানে অর্থাৎ তবে কি তোমরা বুঝবে না দাওয়া প্রদানে এটা কি কঠোরতা নয় অবশ্যই কঠোরতা দাওয়ারই একটি অংশ মুসনাদে ইমাম আহমদের একটি বর্ণনাতে আছে এবং বুহারি ও মুসলিমে এর কিছু অংশ এসেছে বর্ণনাটি হল সুবাইয়া বিনতুলহার ইসরাজি আল্লাহ তালা আনহা বিধবা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেন ইসলামী শরিয়া অনুসারে তার ঐদ্যৎকাল পার হয়ে গেছে তিনি এখন চাইলেই বিয়ে করতে পারেন যেহেতু তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তাই অন্যান্যদের মতো তাকে চার মাস দশ দিন পূরণ করতে হবে না একদিন আবু তার সামনে দিয়ে বলেছিলেন বা তিনি নিজেই সুবাইয়া বিন হারিস তার নিজের মতকেই সঠিক মনে করলেন আসলেই ব্যাপারটি তাই ছিল তার মত ছিল সঠিক অন্তঃসত্ত্বা নারীর স্বামী মারা গেলে ওই নারীর জন্য ইদাত হলো তার সন্তান জন্মদানের সময় পর্যন্ত আর তাই আবু সানাবিল এখন ইচ্ছে করে ইদ্যৎকাল বাড়িয়ে বলেছিলেন যাতে সে আরো কিছু কাল কষ্ট ভোগ করে তো সুবাইয়া রবিআল আনহা রসুল্লাহ সাল্লু আলিহালামের কাছে গেলেন রসুল উল্লাহ সাল্লাহ কি বললেন ইচ্ছা পোষণকারী যুবকটিকে তার কাছে ডেকে নিয়েছিলেন তার বুকে হাত রেখে দোয়া করেছিলেন তো সেই মহিলা সাহাবিকে তিনি বললেন কাদাবা আবু সানাবিল আবু সানাবিল মিথ্যে বলেছে মসজিদের কোনায় প্রস্রাব করা এক বেদুইনের সাথে সবচেয়ে সদয় আচরণ করেছিলেন তাকে আপন করে নিয়েছিলেন অথচ সেই তিনি আজ এক ব্যক্তির ব্যাপারে বললেন সে মিথ্যাবাদী কেন কারণ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ কাছে মনে হয়েছে এই পরিস্থিতিতে সেই ব্যক্তির উপর কঠোর হওয়া দরকার মুসলিম আবুদাউদ এবং আন্নাসাঈতে এসেছে এক ব্যক্তি একবার বক্তৃতা দিতে শুরু করেছিল আমাদের সব খোঁজবার শুরুতে আমরা এটা বলি অবাধ্যতা করবে এখানে সে আল্লাহ ও তার রাসুলের পরিবর্তে তাদের শব্দটি ব্যবহার করেছে রাসুল উল্লাহ আলাইহ সাল্লাম তার কথায় সারা দিয়ে বললেন তুমি একজন শাস্তিপ্রাপ্ত খতিব তাদের পরিবর্তে বলো যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করবে কত সূক্ষ্ম পার্থক্য দেখুন কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম এ কারণে তাকে শাস্তিপ্রাপ্ত দুর্দশাগ্রস্ত খতিব বললেন তাদের বলার পরিবর্তে আল্লাহ ও তার রাসুলের কথা বলতে বললেন এই সামান্য ভুলের কারণেই রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম তার সাথে কঠোরতা দেখালেন কারণ ওই ব্যক্তির জন্য এটাই ছিল হিকমা। আরেকটি বর্ণনাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন কুম ইহাব ওঠো বের হয়ে যাও অন্য বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন বিশাল খতিব আন্ত দুর্দশাগ্রস্ত খতিব আলিহাস্লাম জানতেন যাই হোক ওই পরিস্থিতিতে রাসুল্লাহ সাল্লাহ আলিহস্লামের বিবেচনায় তার সাথে এমন আচরণ করাই যুক্তিসঙ্গত মনে হয়েছে সেই মুসলিমে একটি হাদিস আছে উমাইয়ার এক নেতা দাঁড়িয়ে খুদ্া দেওয়ার সময় তার হাত উত্তোলন করছে ওমারা রাজিউল্লাহ তেআল আনহু বললেন আল্লাহ ওই দুই হাতকে লাঞ্চিত করুক রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মিম্বরে দাঁড়িয়ে কখনোই আল্লাহ ওই দুই হাতকে কে লাঞ্চিত করুন ওই পরিস্থিতিতে এমন কর্কশ কথা বলা এমন কঠোর হওয়াই অমারা রাজি আল্লাহ তহুর কাছে সমীচীন মনে হয়েছে আরেকটি উদাহরণ হুর নাতি আর আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহুর ছেলে তো আবু আয়ুব সেখানে গিয়ে দেখলেন সালিমের ঘরের দেয়াল রঙিন কাপড় দ্বারা আবৃত আবু আয়ুব সালিমকে বললেন এভাবে ঘর সাজানো রাসুল উহ সালাহ আলাই অপছন্দ করতেন কিন্তু তোমার ঘরের দেয়ালগুলো আমি সাজানো দেখছি সালিম উত্তর দিলেন আপনি তো এখনকার নারীদের অবস্থা সম্পর্কে জানেন তারা আমাদের উপর কর্তৃত্ব নিয়ে বসেছে এভাবে তিনি অজুহাত দিতে শুরু করলেন যেভাবে এখন অনেকেই দেয় আবু আয়ুব সেখানে বসতে অস্বীকৃতি জানালেন অনুষ্ঠান থেকে চলে গেলেন রি আল্লাহু তালা আনহু আজমাইন অধিকাংশ আলিমদের মত হচ্ছে বিয়ের দাওয়াত কবুল করা ওয়াজিব অথচ দেয়াল সাজানোর কারণে তিনি বিয়ের আসর থেকে চলে গেলেন কোন ভুল বিখ্যাত ছিলেন তিনি এটিকেই সঠিক মত হিসেবে নিয়েছিলেন এটি তার কাছে ছিল হিকমা আরও একটি উদাহরণ ইবনে অমর রাজিউল্লাহ তেয়াল আনহুমা একবার একজনের জানাজায় গিয়েছিলেন জানাজায় সুন্না হল দ্রুত হাঁটা কাঁধে খাটিয়া বহন করার সময় আপনি রামিল করবেন ধ্রুত পায়ে হাঁটাকে আরবিতে আর রামিল বলা হয় ইবনে অমর লোকদেরকে বলছিলেন যে লাশ আমাদের কাঁধে কাজেই আমাদের দ্রুত হাঁটতে হবে তিনি বললেন যদি তোমরা ধ্রুত পা না চালাও আর রামিল না করো তবে আমি আর তোমাদের সাথে থাকবো না আমি চলে যাব। এটা অবশ্যই একটি মারাত্মক কথা ছিল আমি এখানে থাকবো না এই কারণ সেই অবস্থার চলুন উল্লেখ করা ঘটনাগুলো থেকে সার সংক্ষেপ বের করি আমরা আমর বিল মা আর আনিল মুনকার এবং দাওয়ার ক্ষেত্রে মূলনীতি হল উদার হওয়া আপনি যথাসম্ভব কোমল হবেন এ ব্যাপারে বেশ কিছু আয়াত ও ঘটনা উল্লেখ করা হয়েছে তবে দাওয়া দেওয়ার সময় কোনো কোনো ক্ষেত্রে কঠোর হওয়া যাবে এই বিষয়টিকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না কিন্তু মডার্নিস্টরা একে অস্বীকার করতে খুব পছন্দ করে কখন কোথায় কোন পদ্ধতির অনুসরণ করতে হবে সেটা ওই ঘটনা কিংবা প্রেক্ষাপটের উপর নির্ভরশীল তবে অধিকাংশ ক্ষেত্রেই উদারতাই হচ্ছে দাওয়ার মূল্যীতি পরবর্তী পয়েন্ট মুদার এবং মুদাহানার মধ্যে পার্থক্য কি মুদারা জন্য দুনিয়াকে ত্যাগ করা আপনি হয়তো এজন্য লাঞ্ছিত হবেন কিন্তু মেনে নিতে হবে কথা বলার সময় সবচেয়ে ভালো শব্দটি বেছে নিতে চেষ্টা করবেন আপনি আপনার অহংকার ভুলে যাবেন কখনো কখনো নিজের সাথে এজন্য যুদ্ধ করতে হবে আপনাকে আঘাত সহ্য করতে হবে আপনি সুন্দর আখলাগ দিয়ে এসব কিছুর মোকাবেলা করবেন তীব্র অনিচ্ছা সত্ত্বেও আপনাকে সুন্দর করে কথা বলতে হবে আপনি কিন্তু প্রায়ই এমন পরিস্থিতিতে পড়বেন তবু এমন করতে হবে মুদারার এমন অনেক উপায় আছে আরও একটি ব্যাপার আছে যার নাম মুদাহানা। আমরা অনেকেই এ সম্পর্কে জানি না মুদাহানা, মুদারা থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয় মুদাহানা হল দুনিয়ার জন্য দিনকে বিসর্জন দেয়া প্রথমটি ছিল মুদারা যার অর্থ দিনের জন্য দুনিয়া ত্যাগ আর এটি হলো মুদাহানা অর্থাৎ দুনিয়ার জন্য দিনকে ত্যাগ করা আমরা আপোষ করতে পারি না আমরা ইসলামকে বিকৃতকারী ইসলামের ভুল ব্যাখ্যা প্রদানকারী কাউকে সন্তুষ্ট করতে পারি না আমরা কোন সরকার নেতা কিংবা পশ্চিমা বিশ্বের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামকে ব্যবহার করি না আমরা এটা করতে পারি না আর এটা করাই হলো মুদাহানা। আপনি যদি একটি কাপে পানি রাখেন তবে দেখবেন পানি সেই কাপের আকার ধারণ করেছে আবার কোন জগে রাখলে সেটার আকার ধারণ করে নেয় যে ধরনের বস্তুতেই রাখুন ওটার আকারই ধারণ করবে সেই পানি বাটি ও পাত্রটি মজবুত দিনের মূলনীতিগুলো ঠিক এমনই এগুলোর কোনো পরিবর্তন হয় না এগুলো নিয়ে বিতর্কে যাওয়া যায় না কিন্তু পানি সময় তার আকার বদলে নেয় আর আমরা দায়ীরা এই পানির মতো এভাবেই আমাদের পারিপার্শ্বিকতা বুঝতে হবে আর সেভাবে সবার কাছে দাওয়া পৌঁছে দিতে হবে আচরণের ক্ষেত্রে লোকদের সাথে সবচেয়ে কোমল ও উত্তম উপায় অবলম্বন করতে হবে দাওয়ার কাজে সালাফদের আমাদের পূর্বশুরিদের দেখুন ইসলামে প্রবেশের মাত্র কয়েকদিন যেতে না যেতেই আবু বকর আিক রাজিউল্লাহ তালা আনহু পাঁচজন সাহাবিকে তার দাওয়াতের মাধ্যমে ইসলাম কবুল করালেন তারা ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর পাঁচজন ওসমান ইবনু আফান আজবাইর ইবনুল আওয়াম আবদুর রহমান ইবনে আউফ সবনে আবি ওয়াকাস তলহা ইবনে উবাইদ রাজিউল্লাহ তালা আনহু সেই সময় আবু বকর যার দ্বারা তিনি কাউকে ইসলামে আনার মতো পুরস্কার কতই না উত্তম ছিল তার জন্য ইসলামের একেবারে প্রাথমিক অবস্থা তার দাওয়াতে আল্লাহ সারাতুল মুবাসারু নিল জান্নার অন্তর্ভুক্ত পাঁচজন সাহাবি ইসলাম গ্রহণ করলেন এখন যেমন অন্যদের ইসলামে আনার সব সংক্রান্ত নানা হাদিস পাওয়া যায় সেই সময় এই ধরনের হাদিস ছিল না আবু বকর রাজি আল্লাহ আনহু উপলব্ধি করেছিলেন যে ইসলামী তার জীবন ও লক্ষ্য ইসলামী যদি আপনার লক্ষ্য হয় তবে আপনি অবশ্যই এ নিয়ে কথা বলবেন একে সবার মাঝে ছড়িয়ে দিবেন এর দিকে মানুষকে দাওয়া দিবেন এটি একটি সাধারণ বিষয় অত্যন্ত সাধারণ বোধ আর এই সাধারণ বোধ দ্বারা অনুপ্রাণিত হয়েই আবু বকর আসিদ্দিক রাজিউল্লাহ তাহ আনহু অন্যদের এই সত্য দিনের দিকে দাওয়া দিয়েছেন আপনারা কি এখন বুঝতে পারছেন যে কেন আবু বকর সিদ্দিক আমাদের সবার ইসলামের পিছনে তার অবদান ছিল বড় বড় সাহাবিদের ইসলাম গ্রহণের পিছনে অবদান ছিল তার রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের দাওয়াত পেয়ে আবু বকর রাজি আল্লাহ আনহু ইসলাম কবুল করেছিলেন আর আবু বকরের দাওয়াতে বিখ্যাত কিছু ইসলাম কবুল করেছিলেন এই দাওয়াত কবুল এবং পর মুহূর্ত থেকে বিষয়টি ছিল দাওয়াতামের বার্তার প্রতি তার অন্ধ সমর্থন ও বিশ্বাসের বহিঃপ্রকাশ এই কারণেই আবু বকর রাজিয়া তা আনহু এত বেশি সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছিলেন তার ইমানও ছিল বেশি তার দিনও ছিল উত্তম আর দাওয়াতে ওসমান ইবনু আফফান রাজি আল্লাহ তাল আনহু ইসলাম কবুল করেছিলেন পরবর্তীতে তিনি ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত হন ওসমান আফান রাজি আল্লাহআ উম্মার জন্য এত বেশি কল্যাণকর কাজ করে গিয়েছেন বলে শেষ করতে গেলে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাবে এই সব সওয়াবের ভাগিদার কে হবে ওসমান রাজি আল্লাহ তাল আহু এর সবাব পাবেন আর যেহেতু আবু বকর রাজি আল্লাহ তালহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন তাই এই সম পরিপরিমান সবাব আবু বকর রাজি আল্লাহ তাল আনহুও পাবেন সুবাহান্লাহ इलो पोछे दिएल नाम से मुस्लिम सवब जुक्त हमारे सब सवब आबू बकरी अल्लाह तेल अनहुर नाम এর এক বিন্দু কম করা হচ্ছে না আমি আগেই একটি হাদিস উল্লেখ করেছি কেউ যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেয় তবে সে তার সম পরিমাণ স্বয়াব পাবে সাহাদিব না মদিনা থেকে শুরু করে ইরাক ও পারস্যের সবার ভালো কাজের স্বয়াব পাবেন ঠিক তেমনি আবু বকর রাজি আল্লাহ আনহু এর স্বয়াব পাবেন দুনিয়াতে জান্নাতের প্রাপ্ত দশ জনের মধ্যে পাঁচজনই তার মাধ্যমে ইসলাম কবুল করেছিলেন তিনি বিলাল রাজি আল্লাহ তেলা আনহুকে প্রবেশ করতে সাহায্য করেছিলেন চিন্তা করে দেখুন বিলাল রাজি আল্লাহ মর্যাদা ত্যাগ ও অর্জন কত ব্যাপক কত বিশাল বিলাল রাজি আল্লাহ তে আনহুর যত সবাব আবু বকর রাজি আল্লাহ তেআলা আনহুও সমান সবাবের অধিকারী হবেন কবরে তার আমল নামায় এসব সবাব যুক্ত হচ্ছে আরেকটি উদাহরণ আর তুফাইল ইবনে আমর আদসি ছিলেন তার গোত্রের নেতা সুতরাং কুরাইশরা তাকে বারবার সতর্ক করে দিল তিনি যেন রাসুল উল্লাহ সাল্লাহু আলি কাছে না যান তারা জানত তিনি যদি মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের দিন কবুল করেন তবে তার দেখা দেখি তার গোত্র ইসলাম কবুল করবে তার সাথে কুরাইশদের চুক্তি ছিল তারা সেই চুক্তিতে ফাটল ধরাতে চাচ্ছিল না এবং তাদের চুক্তির উপর এর কোনো প্রভাব পড়ুক তাও তারা চাচ্ছিল না কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেটা বেশ দীর্ঘ কাহিনী ইসলাম কবুল করে কি তিনি আরামে বিশ্রাম করেছিলেন তিনি কি এতেই সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন তিনি কি বলেছিলেন যে আমি হলাম অমুক গোত্রের নেতা ইসলাম কবুল করেছি বাস। এ হল ইসলামের প্রাথমিক যুগের কথা একটি সর্বজন বিদিত ও সাধারণ উপলব্ধির ব্যাপার যে আপনি যখন সত্যিকার অর্থে কোনো মতাদর্শে বিশ্বাসী হবেন আপনি সবার মাঝে একে ছড়িয়ে দিতে চাইবেন ফলে ইসলাম গ্রহণ করা মাত্রই তিনি তার বাবা ও নিজ গোত্রের কাছে ছুটে গেলেন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তার বাবা তাকে বললেন দিনই দিনুক তোমার দিনই আমার দিন এরপর তিনি তার পরিবারের কাছে গেলেন তারাও একে একে ইসলাম কবুল করে নিল তার গোত্রের যারা তার দাওয়াতে ইসলাম কবুল করেছিল তাদের একজন ছিলেন আবু হুরাই আনহু তিনি ছিলেন হাদিসের ভান্ডার বহু ফজিলতের অধিকারী একটি হাদিস পড়তে গেলে আমাদের কতবার রাহু আনহু বলা লাগে যতবার আবু হুরাইরার হাদিস আপনারা পড়ছেন আপনারা বলেন রদি আল্লাহু তালা আনহু এভাবে তার জন্য যতবার দোয়া করেন এই সব দোয়া আর তুফাই লিবনা আমর আদাউসি রাজি আল্লাহ তনহুর বেলাতেও যোগ হচ্ছে তার গোত্রের নাম ছিল দাউস তাদের ইসলামের পথে আনতে তাকে বেশ কঠিন ইয়া রাসুল্লাহ আমার গোত্রের লোকদের জন্য দোয়া করুন আমার ইচ্ছা আপনি তাদের জন্য দোয়া করবেন রাসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লাম ছিলেন বিজ্ঞ একজন কোমল দায়ী ছিলেন পুরো মানব জাতির জন্য রাহমাদ স্বরূপ তিনি করলেন হে আল্লাহ আপনি দাউস গোত্রকে হৃদায়াত দিন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমার গোত্রের কাছে ফিরে যাও এবং দাওয়া দিতে থাকো তিনি ফিরে গিয়ে তাদের মাঝে দাওয়া দিতে লাগলেন এবার তারা খুব সহজেই তার দাওয়া কবুল করে নিল তিনি তার গোত্রের প্রায় আশি বা নব্বইটি দল সহ রাসুল্লাহ সাল্লু আলাইহ্লামের কাছে গেলেন তারা সবাই কাছে গিয়ে উল্লাহাদা পাঠ করল এবং তাকে বায়া দিল সেদিন থেকে শুরু করে মক্কা বিজয়ের শেষ বছরগুলো পর্যন্ত আর তুফাই লিবনে আমর আদাউস ইলাদিউ তাহু রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের কাছেই থেকে গেলেন আজকের দক্ষিণ সৌদিতে দাউস গোত্রের বসবাস ছিল বর্তমানে সেখানে জাহারান গোত্র এবং তার প্রতিবেশি গামিদ গোত্রের বসবাস রয়েছে এই সময়ের জাহরান এবং গামিদ গোত্রের শত শত আলিম আছেন কারি আল গামিদিকে আপনারা প্রায় সবাই চিনেন আর তুফাইল ইবনে আমর আদাউসিরাজ্লাহ তাল আনহু যে শহরে ছিলেন তার পার্শ্ববর্তী শহরে তিনি বাস করতেন আর তুফাই আনহু এখন কবরে সাইিত প্রায় তেরো শতাব্দী পরে এসেও তিনি এই বিখ্যাত কারি এবং গামিত ও জাহরান গোত্রের শত শত আলিমের কারণে সবের অধিকারী হচ্ছেন আর তুফাই লিবনে আমর আদাউসিলাদি আল্লাহ তালা আনহু কবরের সাহিত থেকে এর স্বয়াব পাচ্ছেন আর এই একই পরিমাণ সব আবার কার আমল যুক্ত হচ্ছে অবশ্যই গিয়ে উল্লাহ দিলেন। এর ফলে ছয়জন কিশোর ইসলাম কবুল করলো। পরের বছর ওই ছয়জন কিশোর সাথে করে আরো বারো জনকে নিয়ে এলো তার পরবর্তী বছরে সেই বারো জন সাথে করে নিয়ে এলো জন পুরুষ ও দুইজন মহিলাকে এই লোকদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এর পরের বছর এর কিছুকাল পরে মুসাহাব রাজি আল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে বার্তা পাঠালেন মদিনার সব লোক ইসলাম কবুল করেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহ্লাম চাইলে এখানে চলে আসতে পারেন ব্যাপারটা শুরু হয়েছিল নাপিতের দোকানের ছয়জন কিশোর থেকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাম নাপিতের দোকানেও দাওয়া পৌঁছে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে ইসলাম মদিনা পর্যন্ত প্রসার লাভ করে ওই কিশোরেরা মনে করেছিল তাদের অবশ্যই এই বার্তা ছড়িয়ে দিতে হবে তারা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে খুব অল্প সময়ের জন্য এক গোপন বৈঠকে বসেছিলেন শিক্ষা গ্রহণ করেছিলেন খুব কম সময়ের জন্য কিন্তু এই দাওয়া সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সংকল্প করেছিলেন তারা যত সংখ্যক মুসলিম আছে এদের প্রায় সবার জাফর ইবন আবু তালিবের আমল নামাতে লিখা হবে ইনশা আল্লাহআ তিনি নাজ্যাসিকে দাওয়াত দিয়েছিলেন ফলে সেখানকার রাজ্যে ইসলামের প্রবেশ ঘটে ইসলাম ছড়াতে থাকে আর ভাবে এখানে যাদের কথা বলছি তাদের বয়স ছিল বিশের ঘরে তাল আনহুম সুরা ইয়াসিনে বর্ণিত সেই মুমিনের কথা আপনাদের প্রায় সবারই জানা আছে সম্ভবত সুরা ইয়াসিনের কম বেশি আয়াতে তার ঘটনা উল্লেখ এসেছে কে ছিলেন তিনি জাকি নিয়ে কুরআনের ষোলোটি আয়াত জুড়ে এই কাহিনী বিবৃত হল ইজ আর ইলাই ইলাই আমি ওদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ওরা তাদেরকে মিথ্যা বলল তখন আমি তাদেরকে তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি ওরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আর পরম দয়াময় তো কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবল মিথ্যাই বলছো রাসুলরা বলল আমাদের প্রতিপালক জানেন যে আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব ওরা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত হো তবে অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে মর্মন্তু শাস্তি স্পর্শ করবে রাসুলরা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বরং তোমরা এক সীমা সীমালঙ্গ সম্প্রদায় ইয়াসিন ১৪ থেকে ওরা তাদের হুমকি দিয়েছিল তাদেরকে পাথর মারা হবে বলেছিল তাদের নির্যাতন করার হুমকি দিয়েছিল মুমিন লোকটি কিন্তু নিষ্ক্রিয় বসে থেকে এই ঘটনাকে এড়িয়ে গেল না সে বলল না এটা তো আমার দেখার বিষয় না সে কি করল। আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এবং যারা সুপথ মুমিন ব্যক্তিটি চলমান ঘটনার ব্যাপারে জানতে পেরে শহরের দূর প্রান্ত থেকে ছুটে গেলেন মানুষজন তাকে হত্যা করে ফেলল পরকালীন জীবনেও তার অন্তর দাবার প্রতি নিবিষ্ট ছিল তিনি জান্নাতে যাবার পরেও তার অন্তর তার গোত্রের লোকদের বাঁচাতে উন্মুখ ছিল কে ইলাদ খুলিল জাননা সে বলল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন আখিরাতের জীবনেও তার অন্তর লোকদের বাঁচানোর চেষ্টায় নিমগ্ন ছিল এভাবেই দাওয়া কারো কারো বেলায় জীবনের একটি অংশে পরিণত হয় তার আক্ষেপ তিনি যদি লোকদের জানাতে পারতেন যে আল্লাহ সু তাকে ক্ষমা করে দিয়েছেন সম্মানিতদের স্থান দিয়েছেন। সম্ভবত এর ফলে তার কাউমের লোকেরা তার পদাঙ্ক অনুসরণ করবে এবং তার মতো সম্মানের অধিকারী হতে চাইবে তার আফসোস আমি যদি তাদের কাছে যেতে পারতাম তাদের দাওয়া দিতে পারতাম সব কিছু জানাতে পারতাম তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হলো কিন্তু মন লোকদের এই সংবাদ ইচ্ছে তার মধ্যে কাজ করছিল আপনাকে দাওয়ার কাজে উৎসাহিত করতে যদি রাসুলগণ এমন কি কোনো মানুষের উদাহরণও যথেষ্ট না হয়ে থাকে তাহলে জিনদের দেখুন জিনরাও দাওয়াত দেয় এতে তারা বেশ দক্ষ যখন তাদের একটি দল ইসলাম কবুল করেছিল রাসুল উহ সাল্লাহ আলহ সাল্লামের অনুসরণ করেছিল তখন কি তারা চুপচাপ বসে থেকেছিল দেখুন সুরা আল আহকাফে আল্লাহ সুবাহ তাদের ব্যাপারে কি বলেছিলেন তারা বলেছিল এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবেন জিনরা যখনই ইমান আনলো তখনই তারা তাদের সবাইকে এই দাওয়া পৌঁছাতে ছুটে গেল পশু পাখিদের দিকে তাকান এরও উদাহরণ আছে কুরআনে বর্ণিত হুদহুদ পাখির উদাহরণ গ্রহণ করুন সুলাইমান আলাইহিসালাম তার সৈন্যবাহিনীকে সারিবদ্ধভাবে সামনে অগ্রসর হতে নির্দেশ দিলেন তিনি একটি অনুপস্থিত দেখলেন মুবিন। সুলাইমান পাখি কুলকে পর্যবেক্ষণ করলেন এবং বললেন কি ব্যাপার আমি কেন সে অনুপস্থিত নাকি, সে উপযুক্ত কারণ না আমি অবশ্যই ওকে কিংবা জবাই করব। পাখিটি ফিলিস্তিন থেকে ইয়েমেনে গিয়েছিল আর তারপর সেখান থেকে সে আসে সে ভালো কাজের আদেশ দিত এবং মন্দ কাজের নিষেধ করতো দাওয়ার কাজে ব্যস্ত থাকার কারণে কাহিনীর সাথে অংশগ্রহণ করতে তার দেরি হয়ে যায় সে বলল বললি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি সে দাওয়ার কাজে নিয়োজিত ছিল সে সুলাইমান আলাইহ সালসাল্লামকে থামি দিয়ে বলল আপনি জানেন না এমন এক বিষয়ের সংবাদ নিয়ে এসেছি আমি সে কি সংবাদ এনেছিল সুরা ২৩ থেকে এবং তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান ওদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভিত করেছে এবং ওদেরকে সৎ থেকে বিরত রেখেছে ফলে ওরা সৎপথ ওদের কাজকে সুশোভিত করেছে এই জন্য যে যাতে ওরা আল্লাহকে সিজদা না করে যিনি নবমন্ডল ও ভূমন্ডলের গোপন বস্তুকে প্রকাশ করেন এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি মহা আরসের অধিপতি সেই নারী ও তার লোকেরা সূর্যের ইবাদত করত তাদের শির করতে দেখে পাখিটি আর চুপ থাকতে পারেনি তাদের জন্য তো ফরজ মহান আরো অধিপতি এক আল্লাহর ইবাদত করা আসল ফুল আর প্লাস্টিকের নকল ফুল কখনোই এক হয় না সত্যিকারের ফুল তার সুবাস ছড়ায় আর প্লাস্টিকের ফুল সুন্দর হলেও কেবল নামেই ফুল থাকে আপনাদের বাড়িতে একটি তাজা ফুল এনে রাখুন দেখবেন তা ঘরের শোভাবর্ধন করেছে চারিদিকে তার মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে অপরদিকে প্লাস্টিকের ফুল সুন্দর হলেও আসল ফুলের সাথে তার বিশাল তফাত যে মুসলিম দাওয়া কাজের সাথে সম্পৃক্ত নয় যে ভালো কাজে উৎসাহ ও অন্যায় কাজে বাধা দেয় না তার উদাহরণ হচ্ছে সেই প্লাস্টিকের ফুলের মতো আর যে মুসলিম দাওয়ার কাজে সম্পৃক্ত এবং যে ভালো কাজের নির্দেশ দেয় এবং অন্যায় কাজে বাধা প্রদান করে সে হচ্ছে ওই তরতাজা ফুলের মতো যা সুবাস ছড়ায় এবং দেখতে আকর্ষণীয় যে মুমিন নিজেকে দেওয়ার কাজে নিযুক্ত করেছে এই দায়িত্বকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে তার উদাহরণ হলো প্রবাহিত পানির মতো প্রবাহমান পানি স্থির পানির চেয়ে বিশুদ্ধ কোনো বদ্ধ জলাশয়ে পুকুর কিংবা খালে থাকা স্থির পানির বেলায় কি ঘটে স্থির পানি কিছু সময়ের জন্য পরিষ্কার থাকে কিন্তু সময়ের সাথে সাথে এটি দূষিত হয়ে যায় সেটা পুকুর খাল এমনকি এর চেয়ে বড় কিছু হোক না কেন কিন্তু প্রবাহিত পানির বেলায় ব্যাপারটা ভিন্ন প্রবাহিত পানি সমুদ্রে গিয়ে মেশে আর সমুদ্রের পানি তো আরো বিশুদ্ধ ও স্বচ্ছ আপনি যদি অন্যায় কাজে বাধা না দেন ভালো কাজের নির্দেশ না দেন দাওয়ার কাজ না করেন তবে আপনার উদাহরণও ওই স্থির পানির মতো যা কিছুক্ষণ পরেই দূষিত হয়ে যায় দাওয়ার কাজে কোনো নিরপেক্ষ অবস্থান নেই বিশেষ করে আমরা যারা পশ্চিমে বসবাস করছি তাদের জন্য এটিকে একটি নিয়ম হিসেবে আমার কাছ থেকে গ্রহণ করুন যে দাওয়ার কাজে কোনো নিরপেক্ষ অবস্থান নেই আপনি এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমি আমার মতো থাকবো নিজেকে এসবে এসব না আপনাকে হয় দাওয়া দিতে হবে নয় তো আপনার ইমান হবে পানি ময়লা হবেই বিশেষ করে আজকের যুগে এটা বেশি খাটে। তাই আল্লাহ তালার দিকে দাওয়া দিয়ে নিজেকে প্রবাহিত স্বচ্ছ পানির মতো করে তুলুন একজন মুমিন কখনো তার দিন নিয়ে চুপচাপ বসে থাকতে পারে না সে সব সময় তার দিনকে ছড়িয়ে দিতে চাইবে আর কেনই বা চাইবে না এটা তো এক মহান দায়িত্ব আর এই দায়িত্ব নিয়েই যুগে যুগে আম্বিয়া আলাই হিমসাল্লা সাল্লামদের আগমন ঘটেছে आलोचना शुरू कर